সপ্তম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা জীবনের উদ্দেশ্য দ্য এন্ড অব লাইফ আর একদিন আগস্ট আঠেরোশো দসরা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন ঠাকুর অবতার অবতারততত্ত্ব বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয় যতক্ষণ না সব বাসনা যায় সব বাসনা গেলেই ছাদে উঠা যায় দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায় মাস্টারের প্রতি ঝাঁপ দিলে হবেই হবে ঝাঁপ দিলে হবেই হবে আচ্ছা কেশব সেন শিবনাথ এঁরা উপাসনা করে তোমার কীরূপ বোধ হয় মাস্টার আগে আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কম বলেন প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ শ্রীরামকৃষ্ণ ঠিক বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা এইটেই কাজ ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য বলরমের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন অধর মাস্টার রাখাল প্রভৃতি উপস্থিত আছেন কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া আছেন, রাখালকে বলিতেছেন এখানকার শ্রাবণ মাসের জল নয় শ্রাবণ মাসের জল খুব হুড় করে আসে আবার বেরিয়ে যায় এখানে পাতাল ফোঁড়ার শিব বসানো শিব নয় তুই রাগ করে দক্ষিণের সর থেকে চলে এলি আমি মাকে বলল মা এর অপরাধ নিস নি শ্রীরামকৃষ্ণ কি অবতার পাতাল ফোঁড়াশিব আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন বাপু তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো। এই বলিয়া অধরের জিউ ভা দ্বারা স্পর্শ করিলেন ও জিউভাতে কি লিখিয়া দিলেন এই কি অধরের দীক্ষা হইল